আলহামদুলিল্লাহ রাবিলাম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরক আমরা বুখারি শরীফের ধারাবাহিক আলোচনা শুনে আসছি কিতাবের কাক থেকে যে সাজিসটি আমরা আলোচনা করবো সেটাও গত শেশনের মতেই কিছুটা মৃত্যু সংক্রান্ত সাবজেক্টের সঙ্গে জড়িত সাক্ষ সংক্রান্ত বিষয় এ বিষয়ে কাতাদ সাদ করেন আন্না রাসুল্লাহ আলহ্লামা মার্ আলাহাতারিহ মুস্তারিন সাহাবি বলছেন যখন একটা জানাজা পার হয়ে গেল ওনার সামনে থেকে জানাজা মানে লাশকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্যে তিনি বললেন মোস্তারি এখন অমোস্তারা এখন মিনহ যে নিজে আরাম পেয়ে গেল অথবা যার থেকে লোকেরা আরাম পেয়ে গেল যে নিজে নিস্তার পেয়ে গেল অথবা যার থেকে লোকেরা নিস্তার পেল এই মন্তব্য আর কিছু বলেন না সাহাব এখান জিজ্ঞেস করুন্লাহ নিস্তার পায় কেমনে অথবা তার থেকে লোকেরা কেমনে নিস্তার পায় সে নিজে কিভাবে নিস্তার পেয়ে গেল অথবা তার থেকে লোকেরা কিভাবে নিস্তার পায়। পায়ুন রহমাতিল্লা তিনি বললেন নেক আর ব্যক্তি যখন মোমেন যখন তার ইন্তেকাল হয় আসলে সে দুনিয়ার কষ্ট থেকে দুনিয়ার ঝামেলা থেকে দুনিয়ার ক্লান্তি থেকে সে আরামের জগতে চলে আসে আর কোনো দুনিয়া ঝামেলা পাওয়াতে হয় না আর কোনো দুনিয়া ক্লান্তি কোনোদিন তাকে টাচ করবে না মোমেনের মৃত্যু তার জন্য দুনিয়া সমস্ত ঝামেলা থেকে মুক্তি তার জন্য শান্তি তার জন্য আরাম রেস্ট দুনিয়া কত কষ্ট করতে হয়েছে কত সবর করতে হয়েছে ত্যাগ তিথিক্ষা কোরবানি করতে হয়েছে আর কোন ত্যাগ চিঠিকা করবানি আর কোনো দিন হবে না যেভাবে একটা হাজিস এসেছে রসুল্লাহ সাল্লা যখন ইন্ত ওনার তখন সাকরাতুল মৌত হচ্ছে তিনি কষ্ট পাচ্ছেন এমনকি স্বয়ং নবী করিম সাল্লা সালাম ওনার নিজের সাকরাতুল মৌতের কষ্ট হল তিনি নিজে বলছেন হাতের কাছে একটা বাটি ছিল পানি রাখা ছিল ততক্ষণ হুঁসছিল নিজে হাতটা সেখানে রেখে ভিজা হাতটা দিয়ে কপাল মাথা একটু মুছে আবার হুঁশ হয়ে আবার বেহুশ হয়ে যান ওনার প্রিয়তমা কন্যা ফাতেমা রাধি আল আহ বাবার কষ্ট দেখে খুব কষ্ট পাচ্ছেন আর তিনি বলছেন আমার বাবার কত কষ্ট হচ্ছে আহা কত কষ্ট হচ্ছে পিতার মৃত্যু দেখলে ছেলেমেয়ের কাছে এরকম লাগে না নবিক রিম সাল্লা তাকে বললেন ফাতেমা কান্নাকাটি করো না থামো তোমার বাবার আজকের পরে আর কোনোদিন কোনো কষ্ট হবে না আর কোনোদিন কোনো কষ্ট হবে না তাই না ঠিক তেমনি নেকার বান্দাও যখন দুনিয়া থেকে চলে যায় অবাব অনটন কষ্ট করেছে কত কষ্ট করেছে হারামের দিকে যায়নি আর অভাব অনটন থাকবে না তার সে ধনী হয়ে যাচ্ছে না অসুখ বিসুখে অনেক কষ্ট করেছে সব গুনার কাফারা শেষ হয়ে গেছে জালিমরা তাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে সব শেষ হয়ে গেছে এখন তার জন্য শান্তি আর শান্তি অপেক্ষা করছে এই হলো মোস্তারিহ যে নিজে মৃত্যুর কারণে শান্তি পেয়ে গেলো তারপরে তার জন্য আরামের জিন্দিগি অপেক্ষা করছে অপর ব্যক্তি হচ্ছে এই লোকটি বড় ক্রিমিনাল ছিল বড় অপরাধী সন্ত্রাসী গডফাদার ডাকাত চোর জালিম অনেক লোককে হত্যা করেছে অনেক লোকের ইজ্জাত নষ্ট করেছে অনেক লোকের সম্পত্তি দখল করেছে সে একটা ডাকাত ছিল তার সন্ত্রাসে লোকেরা সন্ত্রস্ত ছিল তার উপস্থিতি পৃথিবীর জন্য অভিশাপের মতো হয়েছে আশেপাশে লোকের তামান্না করেছে আল্লাহ কবে জালিমকে তুমি নিপাত করবে কবে তুমি আমাদেরকে মুক্তি দেবে যখন এরকম জালিমের মৃত্যু হয়ে যায় তখন তাকে বলা হয় আলমোস্তারাহ মিনহু তার অপকর্ম থেকে পৃথিবীর মানুষগুলো মুক্তি পেয়ে গেল তার অপকর্ম থেকে পৃথিবীর মানুষগুলো নিরাপদ হয়ে গেলো আর কষ্ট দেওয়ার আর তার কোনো সুযোগ থাকলো না সেই লোকটি সম্পর্কেই এই হাদিসে বলা হয়েছে ওয়াল আবদুল ফয়াজের ইয়েস্তারি হিনহু আল এবাদ ওয়াল বেলাদ ও সাজার উয় দাওয় গুণাগার ব্যক্তি ক্রিমিনাল পর্যায়ের লোকজন যারা আছে সন্ত্রাসী প্রকৃতির লোকজন যারা আছে জালিমগোষ্ঠী যারা আছে এদের মৃত্যু হয়ে গেলে এদের কাছ থেকে আল্লাহর বান্দারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দেশ অঞ্চল দেশও মুক্তি পায় দেশও শান্তি পায় শুধু মানুষ শান্তি পায় না গোটা দেশের মধ্যে একটা নিরাপত্তা আসে শান্তি আসে পয়সার দাওয় গাছপালা প্রাণী জগৎ পর্যন্ত তাদের অত্যাচার থেকে বেঁচে যায় যারা জালিম শক্তি যারা জুলুম অত্যাচার করে তাদের অত্যাচারে কিন্তু শুধু মখলুকরা শঙ্কিত থাকে না গোটা সৃষ্টি জগৎ তটস্থ থাকে সন্ত্রস্ত থাকে তাদের অত্যাচারে তাদের কাছেও খারাপ লাগে তারা তাদের জন্য বাদদোয়া করে হাইওয়ান জানোয়ারগুলো বাদদোয়া করে জালিমদের জন্য কারণ জালিমদের অত্যাচার সীমা লঙ্ঘন বেড়ে গেলে জমিনের মধ্যে আলাদা আজাব চলে আসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো ঘটে ভূমিকম্প প্লাবন আগ্নেয়গিরি লাভা এই জাতীয় তুফান এগুলো যা কিছু ঘটে এগুলার পিছনে মানুষের গুণা দায়ী তাই না এবং যখন দুর্যোগ ঘটে তখন শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হয় গরু ছাগলগুলোর কী অবস্থা হয় পশু পাখিগুলোর কী অবস্থা হয় হাঁস মুরগির কী অবস্থা হয় কুকুর বিড়ালের কি অবস্থা হয় সমস্ত কিছু কষ্ট পায় মানুষের গুণার কারণ এটা হাজি শেষেছে তখন ওই জানোয়ারগুলো বদা করতে থেকে আল্লাহ যাদের গুনার কারণে আজকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আপনি গজব নাজিল করলেন এবং আমরাও কষ্ট পেলাম আল্লাহ আমরা বদা করি এই জালিমদেরকে আপনি শাস্তি দেবেন বেশি করে তারা তাদের প্রতি লানত করে বদ করে যখন এই জালিমগুলো নিপাত হয়ে যায় তখন পৃথিবীটা মনে হয় নিঃশ্বাস ফেলে মানুষগুলো ফেলে জন্তু জানগুলো নিরাপত্তা পাবে এখন আশা করতে পারে জালিম আর নেই আমরা বোধ আজাব গদ থেকে কিছু রেহাই পাব এই বিষয়টা তিনি বোঝানোর জন্য এই হাদিসে বলেন আল মুস্তারিহ অল মুস্তার মিনহ এখন প্রশ্ন আসে যে আমাদের যখন মৃত্যু হবে অন্য দিকে দেখার দরকার নাই নিজের দিকে দেখি আমার মৃত্যু হয়ে গেলে মানুষ শান্তি পাবে না মানুষ হচ্ছে আমি বেশি শান্তি পাব আমাকে এইটা চিন্তা করতে হবে এবং এই জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা যে বারে বারে বলেছেন যেটা আমরা পূর্বের শেষণে আলোচনা করেছি ওয়ালাহামুতুননা ইম মুসলিম এই পর্যায়ে আমার আমল আমি তৈরি করছে কি না আমাকে কি আল্লাহ ডেকে বলবেন ইয়া তুহুল ইমান এনে এতমিনান অর্জন করেছ দিন ইসলামকে আমল করে এতমিনান হাসিল করেছ এতমিনান প্রশান্তি ছিল অস্থিরতা ছিল না আল্লাহকে ডাকলে অন্তরের মধ্যে শান্তি বেশি আসে হালা আবে দেখলে লাহে তাতমা ইন্নুল কুলুর আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ তালাকে ডেকে ডেকে যার মৃত্যু হয়েছে তার এই কস্যসিবি আমাদের হবে যাকে আল্লাহ বলবেন আসো তোমার রবের কাছে চলে আস তুমিও খুশি তোমার রবও খুশি তোমাকে পেয়ে কিভাবে এই মৃত্যু পাওয়া যায় যে ব্যক্তি এই মৃত্যুর জন্য অনেক আগে থেকে প্রস্তুত আল্লাহ তালা তাকে এই মৃত্যু দান করবেন যে লক্ষণগুলো কথা এসেছে কিছুটা প্রাকৃতিক আপনার হাতের বাইরে অ্যাক্সিডেন্ট ঘটে আর কিছুটা আপনার হাতের ভিতরে আছে সেগুলোর দিকে আমাদেরকে মনোনিবেশ করা তারপরেও মৃত্যুর ব্যাপারে কেউই মৃত্যুর একদম হওয়ার হাক পর্যন্ত কেউ বলতে পারবে না নিশ্চিন্তে যে আমি খুব আরামে আছি আমার খুব আরামের মৃত্যু হবে কিন্তু কিছু কিছু লোকে আল্লাহ এক্সেপশনাল তফিক দিয়েছেন মৃত্যুর বিষয়ে মানুষের এই যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তা আমাদের মধ্যে যদি রাখি তাহলে আমাদের মধ্যে কর্মের প্রতি নাক আমলের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে কিছু আল্লাহ আল্লাহতালা মৃত্যুর আগে এত নিশ্চিন্ত করে দিয়েছেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তিনি খুব খুশি হয়ে গেলেন যে ওনার মূর্ত সময় এসে গেছে উনি খুব হ্যাপি ওনারা ইস্ত্রী কান্নাকানি করছেন যে মূর্তের লক্ষণ দেখে আমি কাঁদছি আর আপনি খুশি তিনি বলছেন তুমি কাঁদতো কেন তখন বললেন যে দেখো আমি আগামী কালকে যাদেরকে মহাব্বত করি তাদের সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো খুব খুশি আছি তুমি কাঁদো কেন আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে দেখা হবে আল্লাহর সঙ্গে দেখা হবে যে নবী করিম সাল্লাহ সাল্লামকে তিনি মহাব্বত করতেন হাসনের ময়দানে তার সঙ্গে দেখা হবে এই আশা এই খুশিতে উনি আনন্দিত এগুলো ভেরি এক্সেপশন নবী করিম সাল্লাহ সাল্লামকে হারানোর পরে বেলা না দিয়ালা আনহু এত ব্যত হয়েছেন যে তিনি আর আজান দিতে পারেননি আশাদুয়াল্লা মোহাম্মদ রাসুল্লাহ উচ্চারণ করতে পারেননি এই কষ্ট আজান দেওয়া ছেড়ে দিয়েছেন যখন অমর আদাল একবার খুব অনুরোধ করলেন যে বেলা আর একটু আজান দাও না তোমার আজানটা শুনি ওনার অনুরোধ রক্ষা করার জন্য একদিন দিলেন কিন্তু আশাদুল্লাহ মুহম্মদ রাসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে কান্নায় আজান কন্টিনিউ করতে পারেনি মৃত্যু যখন ঘুনিয়ে আসলো তিনি খুশি যে কাছে যাবেন আর আল্লাহর কাছে নবী করিম সাল্লা সাল্লাম যা আছেন হাসারের ময়দানে যারা আবুকার এরকম উন্নত মানের সাথে হারিয়েছেন তাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই আগ্রহ নিয়ে ওনারা মৃত্যুবরণ করেছেন আমাদের কেউ হসনজন রাখতে হবে তবে আমাদেরকে আগে থেকে এই চিন্তা বাড়িয়ে দিলে মৃত্যুর সময় হয়তোবা আল্লা তালা আমাদেরকে খুশি করে ফেলবেন আমরা এখন একটি ব্রেকের দিকে যাব darshak marriage or divorce solution or problem heaven or hell you choose beauty wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. My friends, I have a message that I have written. I have a message that I have written. I have a message that I have written. I have ছয় হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিসে এসেছে তিনি বললেন নবী করিম সাল্লিশ করেছেন মাইতকে কবর পর্যন্ত অনুসরণ করে তিনটি জিনিস দুটো কবরের উপর থেকে ফেরত আসে আর একটা তার সঙ্গে ভিতরে যায় ইয়া উহু আহ আলু ও আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব এলাকার লোকজন আর তার সম্পদ তার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত যায় ওইয়ার যে আহ লুহাম আলো এই দুটো কবরের উপর থেকে ফেরত আসে ওইয়াব আম আলুহ শুধুমাত্র তার আমলটা থাকে তার সঙ্গে আর কিচ্ছু থাকে না তিনটা কবর পর্যন্ত যায় আমল সহকারে জনগণ আর সম্পদ কবরের উপরে থেকে ফেরত চলে আসে আর তার সঙ্গে নিচে চলে যায় শুধু আমলটা তাহলে আর কিছু কবরে যাবে আমাদের সাথে আমল ছাড়া কিচ্ছু যাবে না জায়গা জমি বিল্ডিং বাড়ি ঘর দোকান পাট ব্যবসা বাণিজ্য সমস্ত সুখের সমাহার যেগুলো জোগাড় করেছি সবগুলো উপরে থেকে যাবে শুধুমাত্র আমলটা ভেতরে যাবে আমলটাই একমাত্র সম্পদ আর কোন সম্পদ কাজে লাগলো না আমার সম্পদের যেগুলোকে ভালো কাজে ব্যবহার করেছে সেগুলো আমার আমল হয়ে গেছে ছেলে মেয়ে যেগুলোকে ভালো দিনদার গড়ার জন্য চেষ্টা করেছে সেগুলো আমার আমলে যোগ হয়ে গেছে আর যদি চেষ্টা না করি সেগুলো আমার বিরুদ্ধে আমার কোন কাজে আসবে না আমার বিরুদ্ধে চলে যাবে একমাত্র আমল নিয়ে যাবে সব খালি হাতে দলিল দস্তাবেজ টাকা পয়সা ব্যাংক অ্যাকাউন্টের যা কিছু আছে সব পড়ে থাকবে আমলের সঙ্গে কীভাবে কবরে দেখা হবে একটি লম্বা হাজি শেষে আপনারা শুনেছেন আবার শোনেন কবরে যখন একটি নেককার লোক সবগুলোর প্রশ্ন ঠিকমতো উত্তর দেয় মান রব তোমার রবকে ও মা দিন তোমার দিন কি অমান নবী উকা তোমার নবীকে সুন্দর উত্তর দেওয়ার পরে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসে হে ফেরজ তারা আমার বান্দা সুন্দর উত্তর দিয়েছে তাকে তোমরা সম্মান করো সুন্দর বিছানা জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সঙ্গে তার জানা খুলে দাও সুন্দর হাওয়া আসুক সে দুলহার মতো ঘুমিয়ে যাক আর এই খবর পেয়ে তখন সে বুঝতে পেরেছে তার জন্য সুসংবাদ আছে ভালো ব্যবহার হচ্ছে খুশি মনে মনে এই সময় তার সামনে একজন খুব ভালো সুদর্শন লোক চলে আসে একজন মানুষ খুব সুন্দর চেহারা নিয়ে গায়ের কাপড় চোপড় খুব সুন্দর আকর্ষণীয় সুগন্ধ ছড়িয়ে পড়ে হাসি মুখে হাসি চেহারা নিয়ে আসে এসে তাকে সালাম দেয় তো ওই লোকটিকে বলে যে আমি তোমার যেন খুব সুসংবাদ নিয়ে এসেছি সুসংবাদ হচ্ছে তোমার আর কোনো চিন্তা নেই সকল রাস্তা তুমি পার হয়ে যাবা যেভাবে এখানে পার হয়ে গেছো তোমার যেন রাস্তা সব খোলাসা হয়ে যাবে এবং আরো বলে সে যে তোমার জন্য জান্ন কত নিয়ামত আছে তোমার জন্য কত নিয়ামত তৈরি করে রাখা আছে আমি এই সুসংবাদ দিতে এসেছি বলে তুমি কি ভাই তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার কাছে সুসংবাদ আছে সুখবর আছে খুব খুশি হলাম তোমার কথা শুনে তোমার পরিচয়টা কি ভাই আমাকে চিন না আমি তোমার নে কামল আল্লাহ আমাকে এরকম একটা সেপ দিয়েছেন আকার দিয়েছেন আমি যেন তোমাকে সুসংবাদ দেই সারা জীবন ধরে যে নেক আমল করেছ আমি সেই আর কেউ না তখন সে বলে যে আল্লাহ তাড়াতাড়ি হাসর করে দেন আমি এই আমলের সুন্দর নিয়ামত পাওয়ার জন্য জান্নাতে যেতে চাই আর যেই ব্যক্তি গুনাগার পাপি কাফের বেদিন তাকে যখন তিনটি প্রশ্ন করা হয় মান রব্য কমা দিন কমান বিউকা সে কোনো উত্তর দিতে পারে না সবগুলো বলে হা হ্যাঁ লাদ্রি কিন্তু কামাইয়া কলুল নাস মানুষের যা বলছে আমিও তা বলছি আমি আর কিছু বুঝি তখন ফেরিস তারা তাকে বলবে মা তালা ইতা অলা দাঁড়াইতা কোরআন তেলা ওত করি পড়ো নি দিন নিঃশ্রাম বোধার চেষ্টা করি কিছুই বুঝুনি খালি দুনিয়ার পেছনে ছেলে তাকে তারা মাথার মধ্যে হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে তার মাথা একদম নিষ্পেষিত হয়ে যাবে তার আত্মচিৎকার সমস্ত মাখলুকরা আশেপাশে শুনে শুধু দিন ইনসান শুনতে পায় না এরপরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় আল্লাহ পক্ষে বলা হয় তার কবরকে সংকীর্ণ করে দাও জাহান নামের দিকে বিছন আনি বিছিয়ে দাও জাহান নামের দিকে জরদা খুলে দাও সকাল সন্ধ্যা তার কবরে জাহান হাওয়া ঢুকে এটা একটা মিন হফ্রতমিন নার হয়ে যায় এটা একটা জাহান নামের গর্ত হয়ে যায় তার কবরটা অনেক জন্য জান্নাতের বাগান হয়ে যায় এই বিপদের মধ্যে সে আছে এই সময় তার সামনে চলে আসে একটি লোক কুৎসিত চেহারা ভয়াল চেহারা দেখলেই চেহারা মধ্যে ভয় লাগে আতঙ্ক সৃষ্টি হয় তার কাপড়গুলো ময়লা দুর্গন্ধ সহ্য করার মতো নয় এই লোকটি এসে মাইতকে লক্ষ্য করে ফেলে এই দুষ্ট তোমার অনেক খবর আছে আজকে পিঠা পিঠে যা খেয়েছে কিচ্ছু এগুলো ভূমিকা মাত্র তোমার জন্য অপেক্ষা করছে যাহার নাম আরো অনেক কঠিন শাস্তি যাহার নামের কি কি শাস্তি আছে দেখো এইগুলো এগুলো আছে তোমার দুঃখের দিন কেবল শুরু হলো তোমার এই দুঃখের দিনে শেষ নাই সহজে আরো অনেক খারাপ খবর আছে তোমার জন্য তখন সেই লোকটি বলে দুর্ভাগা তুই কে আমি এমনিতে বড় বিপদের মধ্যে আছি তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার কাছে কোনো ভালো খবর থাকার কথা না কেন তুমি এসেছ তুমি কে তখন সে বলে আমাকে তাড়িয়ে দিয়ে লাভ কি আমাকে তুমি চেন না আমাকে তাড়িয়ে দিতে পারবে না আমি হচ্ছি তোমার সারা জীবনের কর্ম এই কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে এই দুঃসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে এই চেহারা নিয়ে তোমার কাছে পাঠিয়েছেন তুমি তোমার আমলের তোমার কর্মফল তুমি ভোগ করতেই হবে এই ভোগের কোনো শেষ নেই তখন সে দুঃখে কষ্টে চিৎকার করবে আল্লাহ লাখ মিশা আল্লাহকে আমাদ করবেন না হাসর আনবেন না দরকার নাই এগুলো কিছু দরকার নেই আল্লাহ কারণ সে জানে এই যে হাসর হওয়া মানি বিচার হওয়া মানি তাকে যাহার নামে নিক্ষেপ করে দেওয়া হবে তাহলে এখন যে মাইতের জন্য কবরে যাবে কোন জিনিসটা সেটা নাম হল আমল কত রকম আমল তৈরি হয়েছে আমার এবার হিসাব করি। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার সব টাকা পয়সা থেকে যাবে এখানে আমার আমল আমার কবরে যাবে যে আমল আমি করেছি তা কি যথেষ্ট হয়ে গেছে পার পেয়ে যাব পাড়ি পাব নাটক হয়ে যাব এখনও চিন্তা করার সময় আছে আরেকটি দিন দেরি না করে আজকে থেকেই চিন্তা শুরু করে দেই আল্লাহ তালা যেন আমাকে এই রকম মুসিবতের আমল থেকে রক্ষা করেন যে আমল আমার জন্য সুসংবাদ নিয়ে আসবে আপনি বললেন যে উপস্থিতি টের পায়। আমার প্রশ্ন হলো মৃত্যুর ওই মুহূর্তে কি ব্যক্তি ফ্রেস্তাদের অনুপস্থিতি বুঝতে পারে না সেটা দু একদিন আগে থেকে তাদের উপস্থিতি টের পায় আর দ্বিতীয় প্রশ্ন আমাদের নবী মোহাম্মদ সেটা কি মৃত্যু পথের যাত্রী কখন পান দেখেন তার মৃত্যু হচ্ছে এটা সব ব্যক্তির জন্য সমান নয় আল্লাহ তালা কাউকে অনেক আগে দেখান ত্যাগ পাওয়ান আর কেউ কেউ একদম লাস্ট মুহূর্তে অ্যাক্সিডেন্টে ধপ করে পড়ে মরে গেল হার্ট অ্যাটাক করে ফেললো একটু আগেও চিন্তা করতে পারেনি হয়ে যা আর কাউকে কাউকে আল্লাহ তারা অনেক আগে থেকেই তার পাওয়ান তার সাকরাত কয়েক দিন চলছে এরকম খবর দেখেছেন এটা ব্যক্তি থেকে ব্যক্তি আল্লাহ রাবুল্লা আলমিন ফয়সলা করেন কাকে কতটুকু নোটিশ দেবেন এই ব্যাপারে কোনো কমন রুল নাই আর নবী করিম সাল্লা সালামের শাহাদাতের সম্পর্কে যে প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্ন যে উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন কি না কোন কোনো আলেম মনে করেন যে তিনি যে ইন্তিকাল করেছিলেন যখন উনি বিষের ব্যাথা অনুভব করেছিলেন পয়জন যে ইহুদি মহিলা ওনাকে দাওয়া দিয়ে সিনার গোশ তুমি পছন্দ করতেন সিনার গোষ্ঠীর মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিলেন পাক করে তাতে ওই গোষ্ঠ খেয়ে তিনি মারা যান আল্লাহ ওনাকে হেফাজত করেছেন একটু খেয়ে ফেলেছেন জিব্রাইল আলসালাম বলেছেন খাবেন না বিষ আছে খাওয়া বন্ধ করেছেন কিন্তু একটু খেয়ে ফেলেছিলেন আল্লাহ তালা ওনাকে এই বিষক্রিয়া থামিয়ে দিয়েছেন কাজ করেনি কারণ আল্লাহ তালা বলেছেন নাস মানুষ আপনাকে মেরে ফেলবে এই অবস্থা থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দেবেন নবুয়ের কাজ কমপ্লিট করতে হবে এতটুকুন স্বাভাবিক সময় বরাদ্দ যেটা আল্লাহর কাছ থেকে আছে এটাকে ওনার কাছে কেড়ে নিতে পারবে না এই জন্য তখন কাজ করেনি উইথহেলড হয়েছিল উনি যখন হিন্তিকালের সময় আসলো ও বিষের ব্যথা অনুভব করলেন এবং কোনো কোনো হাজি তিনি বলেছেন যেই বিষের ব্যথা আমাকে তারা দাওয়া দিয়ে খাওয়াই দিয়েছিল ওই বিষের ব্যথা আমি অনুভব করছি কোল্ড জার মধ্যে ধরে গেছে বিষের ব্যথা আর এখান থেকেই অনেকেই মনে করেন যে ওই বিষ খেয়ে যদি মারিয়ে ফেলতো সঙ্গে সঙ্গে তো সাহায্য বরণ করতেন দুশ্মনের আঘাতের যে বিষ কম না বিষ্ট একটা আঘাত বিষের আঘাত ওইটা এখন জাগরুক হওয়ার কারণে ওনার সাহাযাতের মর্যাদা হয়েছে বলে অনেকে বিশ্বাস করেন অসম্ভব কিছু না আল্লাহ তালা ওনাকে মর্যাদা দেওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহু আলম দর্শক মণ্ডলী আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো আমাদের রেখা বিষয়ের আলোচনা অব্যাহত থাকবে আগামী আলোচনাগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত